السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحاب أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শা হাদিসের ভবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে হাদিসটি আমরা পাঠ করব সেটি হচ্ছে আমাদের নির্ধারিত গ্রন্থের ত্রিশতম হাদিস এই হাদিসটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহর হদুদ ও হরমতকে রক্ষা করা এ ব্যাপারে সাহাবি আবু সাহলা আল হোসানি আখ্যায়িত করেছেন ফলা তুজা অতএব তোমরা সেগুলিকে নষ্ট করিও না وحتى حدوداً أبن الله سبحانه وتعالى شماركاً بطلدية فلا تعتدوها شبداً تمرا وشمار لنغن كوريونا وحرما أشياء أبن تني حرام كوريونا أبن تني حرام كوريونا أبن تني بشوي فلا تنتهكوها كجي تمرا شتا لنغن كوريونا ورتا تحرامي لپوري بطيتو حيونا وسكت عن أشياء أبن تني চুপ থেকেছেন সেন নিরবতা পালন করেছেন কিছু বিষয়ে আর হামাকুম তোমাদের জন্য দয়া পরবর্শ হয়ে গায় সিয়ান ভুল করে নয় ফালা আনহা এ বিষয়ে তোমরা অনুসন্ধান করিও না হাদিসটি দারুকের হাদিস এ হাদিসটির সনদ নিয়ে কিছু টিল রয়েছে তব হাদিসটি আমাদের জন্য শিক্ষণীয় এবং নির্দেশনামূলক সে কারণে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করছি প্রথমত জানি যে হাদিসটার গুরুত্ব কতখানি আমরা যদি বিচার করতে যাই তাহলে দেখব যে হাদিসটার মধ্যে রসুল সাল আলী ওসাল্লাম একামগুলিকে খুব সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে ফরাইজ যে সমস্ত কাজগুলি ফরজ যে সমস্ত কাজগুলি আবশ্যক সেগুলি উল্লেখ করেছেন এবং কিছু মাহারি দুই নম্বরে আল্লাহ যেগুলি হারাম করেছেন সেগুলি এখানে উল্লেখ করেছেন তিন নম্বরে হদুদ যে সীমা আল্লাহ অঙ্কন করে দিয়েছেন সেই সীমার বাইরে গেলেই দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধী হবে সে ব্যাপারেও সতর্ক করেছেন চতুর্থত এমন কিছু বিষয় যেগুলি আল্লাহ রবুল্লা আলমিন ব্যাখ্যা করেন নাই বুঝান নাই এই চতুর্থ পয়েন্টে আমরা যেন কেউ না বুঝি যে আল্লাহ রবুল্লা আলমিন এমন কিছু বিষয় যেগুলি আমাদের জন্য বলেন নাই না যেগুলি সম্পর্কে আমাদের জ্ঞানের প্রয়োজন নেই আমাদের আমল আকিদার ঠিক করতে গিয়ে প্রয়োজন নেই সে অপ্রয়োজনীয় বিষয়গুলি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানান নেই এর অর্থ এই নয় যে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলিও আল্লাহ জানান না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের ফরজগুলি কী কী কর্তব্য আমাদের জন্য কী কী হারাম আমাদের জন্য কোথায় কতটুকু সীমা আছে সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছেন সুতরাং আমাদেরকে কোনো অজুহাত করার উপায় নেই শুধুও দর্শকবিন্দু ফরজ কী ফরজ এবাদত ওই সমস্ত হকুমগুলিকে বলা হয় যেগুলি আল্লাহরুল আলমিন চেয়েছেন আপনার উপরে বাধ্যতামূলক যা আদায় করতে হবে যা অস্বীকার করা কুফুরি এবং যা অনাদায় রাখা ফাঁসে কি এ সমস্ত ফরজগুলিকে আমরা সাধারণত দুই ভাগে বিভক্ত করে থাকি একটি হচ্ছে ফরজে কেফা আয়া ফরজে কেফায়া হচ্ছে এমন ফরজ যা সমাজের সকলের উপরে ফরজ কিন্তু কিছু লোক যদি সেটা আদায় করে ফেলেন তাহলে সকলেই দায়মুক্ত হয়ে যান যেমন একজন মানুষ মারা গেলে তার দাফন কাফন করা তার জানাজা পড়া এটা কিন্তু ফরজ কিন্তু এই কাজটি সমাজের সবাই যদি সবার উপরেই ফরজ কিন্তু কিছু সংখ্যক লোক যদি সেটা আদায় করে দেয় সকলেই দায় মুক্ত হয়ে যায় পক্ষান্তরে কেউ যদি সেটাকে গুরুত্ব না দেয় কেউ যদি সেটাকে আদায় না করে তাহলে কিন্তু পুরা সমাজ এর জন্য দায়ী হয় এবং সকলেই ফরজ তরকের ফরজ ছেড়ে দেওয়ার অপরাধে অপরাধী হিসাবে গণ্য হয় দ্বিতীয় প্রকার ফরজ হচ্ছে ফরজ আইন যেটা আপনাকে ব্যক্তি ব্যক্তিবিশেষের উপরে ফরজ আপনাকে আদায় করতে হবে আপনি কাজ আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন অতপর রসুল্লাহ আলিউলাম বলছেন আল্লাহ রাহমিন বলে দিয়েছেন এই হদুদগুলি সীমারেখা এগুলি লঙ্ঘন করতে আল্লাহ রসুল্লাহ নিষেধ করেছেন যেমন জিনা আল্লাহ বলছেন এটা হচ্ছে খুবই কাজ গর্ভিত কাজ এবং খুবই নিন্দনীয় পথ খুবই খারাপ পথ রসুল্লাহআসাল্লাম বলেছেন যখন মানুষ জিনাকে অবাধ করে নেবে জিনা বেবিচার সমাজে বেড়ে যাবে আল্লাহর রহমত উঠে যায় অনাবৃষ্টি দেখা খরা দেখা দে আল্লাহর গজব আসে জমিনে বিভিন্ন প্রকার ভূমিকম্পন এবং ধস নামে যা আমরা এ পর্যন্ত বহু আলামত দেখেছি রসুল সালুসাল্লাম জিনা ব্যাপক হাকে কেয়ামতের আলামত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ জিনাকে হারাম করেছেন এবং এর জন্য হাত কী হবে শরীয়তের দণ্ডবিধি কী হবে সেটাও কিন্তু আল্লাহ রবুল্লাহ বলে দিয়েছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী তারা বৈধ উপায়ে তাদের জৈবিক চাহিদা মেটানোর সুযোগ পাওয়ার পরেও যারা ডানে চলে যাবে বেগানা নারীর কাছে চলে যাবে অথবা নারী বেগানা পুরুষের কাছে চলে যাবে সে হবে সীমানঙ্ঘনকারী আর এই সীমানঙ্ঘনকারীর শাস্তি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে রজম পাথর নিক্ষেপ করে তিলে তিলে তাকে খতম করে দেওয়া হয়তো আপনি বলবেন এক কঠিন শাস্তি ইসলাম কেমন করে দিল এটা কি হিউম্যান রাইটসের বিপরীত হচ্ছে না এটা কি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে না আপনি কি মানবাধিকারের লঙ্ঘন সংজ্ঞা নির্ধারণ করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আহকামুন হাকিবিন তিনি সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং তিনি এখানে শাস্তির ব্যবস্থা করেছেন যারা এ ধরনের অপরাধ করে তাদের জন্য শাস্তির বিধান কঠোর করে দেওয়া হয়েছে আল্লাহ আলাল পথে তাকে তার চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন এবং সেটাকে এবাত হিসাবে গণ্য করেছেন এর মাধ্যমে সে অনেক সন্তান কামনা করবে সব পথ বন্ধ করে দিয়ে সে যদি অন্যায়ের পথে ধাবিত হয় তাহলে তার পরিণাম তো খারাপ হবেই দুনিয়াতে এইডস মারাত্মক ব্যাধি বিভিন্ন প্রকার সংক্রামক ব্যাধি যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় সেরকম বেদিত দুনিয়াতে হবেই আর আকারে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহম করে শাস্তি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আমরা জানি যে সাহাবি মা আনহু তাদের ভিতরে কি ইমানের চেতনা ছিল পরকালকে তারা কত ভয় করতেন শয়তানের চক্রান্তে পড়ে বেবিচারে লিপ্ত হয়ে গেলেন কেউ সাক্ষী নাই রসুল্লামের কাছে এসে তিনি তৌবার জন্য গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য নিজেই ধরা দিলেন এবং তাকে রসুল্লি সাল্লাম বিধান অনুযায়ী তার উপরে হাত জারি করলেন তাকে রজম করতে বলা হলো রজম করা হলো আর বলেন। রসুল সাল্লাহ বললেন আমি মায়েসকে দেখলাম সে জান্নাতের নহরের ভিতরে খেলা করছে আল্লাহ আকবর স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে শাস্তি নেওয়া কেবলমাত্র আল্লাহর ভয়ে কেবলমাত্র পরকালীন মুক্তির জন্য সেটা করেছিলেন শুধুও দর্শকবৃন্দ গামিরি বংশের জনৈকা মহিলা সাহাবি যার জীবনী আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ যার মাধ্যমে প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সে তৌবা করেছে যার তৌবা যদি মদিনার সত্তর জন পাপির মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে গুণামুক্তের জন্য ওই মহিলার তৌবাটি যথেষ্ট হয়ে যেত কতই না চমৎকার ইমানের দাবি শুধুও দর্শক এমন কি চুরি করলে এটার কি শাস্তি সেটাও ইসলাম বলেছে তাদের হাত কর্তন করতে আল্লাহ রাবুল্লা আল বলে দিয়েছেন এর জন্য আমরা দেখতে পারি যে বনুমকুত্রের জনইকা মেয়ে চুরি করে ফেলেছিল তখন তাকে হাত কাটার জন্য রসুল সাল্লু আসলাম হুকুম দিলেন সবার ভিতরে একটা জিনিস কাজ করলো যে হাত কাটা থেকে কে বাঁচানো যায় না ওরসুলের কাছে সুপারিশ করা যায় না কে সুপারিশ করবে কে রসুল সাল্লা আসলামের কাছে আসে বলবে সাহসকার তাই রসুলের আদরের টুকুরা ওসামা বিন জয় তাকে পাঠিয়ে দিলেন আপনি গিয়ে সুপারিশ করুন রসুল সালামের কাছে যখন আসলেন রসুল সালাম রেগে গিয়ে বললেন তুমি কি আমার কাছে আল্লাহর হায়মের বেলায় আমাকে সুপারিশ করছো আল্লাহর কসম যদি আমি মোহাম্মদের কন্যা ফাতেমাও যদি অপরাধ করতো তলে একাতা আতু আমি তার হাতকে কট্টন করে দিতাম কেটে দিতাম এ ছিল রসুল সাল আলসালামের নির্দেশ আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে আসবো আপনাদের সাথে ইনশা আল্লাহ বাকি আলোচনায় ধন্যবাদ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 প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় উত্তম ব্যবহার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 क्यों इसलम दिए भलो आचरण बोझारे चरित्र गठने इतना आपनी जा विश्वास करें तारक्षते सत्यवाली और न्यायपरण होते सहस लागे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 বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল যে রসুল সাল আলি ও হাত জারি করে দেখিয়ে দিলেন এমন কি চুরি করলে এটার কি শাস্তি সেটাও ইসলাম বলেছে তাদের হাত কর্তন করতে আল্লাহ রবাহ আলেমিন বলে দিয়েছে এর জন্য আমরা দেখতে পারি যে বনু মহজুমকুত্রের জনইকা মেয়ে চুরি করে ফেলেছিল তখন তাকে হাত কাটার জন্য রসুল সাল্লু আসলাম হুকুম দিলেন সবার ভিতরে একটা জিনিস কাজ করল যে হাত কাটা থেকে কে বাঁচানো যায় না রসুলের কাছে সুপারিশ করা যায় না কে সুপারিশ করবে কে রসুল সোল্লু আসলামের কাছে আসে বলবে সাহসকার তাই রসুলের আদরের টুকুরা ওসামা বিন যায়েদ তাকে পাঠিয়ে দিলেন আপনি গিয়ে সুপারিশ করুন রসুলসাল্লামের কাছে যখন আসলেন রসুল্লাহাম রেগে গিয়ে বললেন তুমি কি আমার কাছে আল্লাহর হায়মের বেলায় আমাকে সুপারিশ করছো আল্লাহর কসম যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি অপরাধ করতো তাহলে একাতা আতু আমি তার হাতকে কট্টন করে দিতাম কেটে দিতাম এ ছিল রসুল সাল আলহিমের নির্দেশ সুতরাং এতে প্রমাণিত হয় যে এই ধরনের যে হদুদ সীমারেখাগুলি আল্লাহ রবীন্দিন বলে দিয়েছেন সেগুলি থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আল্লাহ নবী যেমন বলছেন ফেলা তা এটা দুহা অতএব তোমরা ওই সীমা লঙ্ঘন করিও না অনুরূপভাবে আমরা দেখতে পাই কারোর উপর্ত অবাদ দিয়ে দেওয়া কোনো সতী সাধবী নারীর প্রতিমিত্ত অবাদ দিয়ে দেওয়া অথবা সমাজে দেখা যায় যে একজন ভালো মানুষ সমাজের কিছু নোংরা মানুষ মিলে এই ভালো মানুষটার ভালো আচরণ তাদের বরদাস্ত হয় না তারা তার বিরুদ্ধে একটা অপবাদ রটিয়ে দিয়ে পার্থিব কোনো স্বার্থ তারা আদায় করতে চায় এ কাজটি ইসলাম পছন্দ করে নাই এটাকেই ইসলাম কঠোরভাবে অন্যের অধিকারের উপরে হরণ বলে আখ্যায়িত করেছে রসুল সাল আলী সাল্লাম বলছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে খুন করতে পারবে না একজন মুসলিম আরেকজন মুসলিমের মাল আত্মসাত করতে পারবে না একজন মুসলিম আরেকজন মুসলিমের মান হানিকর কোনো কথা বলতে পারবে না কতই না দুর্ভাগ্য আমাদের যে আমরা পার্থিব সামান্য স্বার্থের জন্য একজন ভালো মানুষকে সমাজে অপান্ত করে দিচ্ছি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই ইব্রিস চক্রের যত সম্মিলন হয় না কেন আল্লাহ রব আলমিন তো হাকিমিন। কেমন হা কি মা আয়সারতিহ আনহার বিরুদ্ধে অহবাদ দেয় নাই কিন্তু মা আয়সারতিহ আনহার পবিত্রতার ঘোষণা স্বয়ং আসমান থেকে এসেছে আর সে আজিম থেকে এসেছে আল্লাহ সুহান হো তলা তার পবিত্র তার ঘোষণা করেছেন এবং সেটাকে ইফ এবং প্রতারণামূলক বানট ঘটনা বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আখ্যায়িত করে দিয়েছেন সুতরাং আপনি আমি যতই কিছু না করি যতই আমি চক্রান্ত করি না কেন আল্লাহ রব্বুল্লাহ আয়ালমিন সবচেয়ে বড়ো ফয়সালাকারী তিনিই ফয়সলা করবেন আজকের দুনিয়াতে বাহাদুরি করতে পারে। কিন্তু কাল এজন্যই আল্লাহ রবুল্লাহ আয়ালমিন সতী সাধবীদের পথি আপনার এইরকম সীমার করলে তাদের উপরে অববাদ দিলে তার জন্য আল্লাহ রব আহ শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ বলছেন যারা সতী সাদার অবাদ দেয় অতপর তারা চারজন সাক্ষী আনতে না পারে তাদের প্রত্যেককেই আশিটা করে বেদ আশিটা করে বেদ আপনি কারোর উপরে অববাদ দিয়ে দেবেন প্রমাণ করতে পারবেন না সাক্ষী নাই তার শাস্তি স্বরূপ আল্লাহ এবং তাদের কোনো সাক্ষী কখনো গ্রহণ করিও যারা একবার ন্যায়ের মাথা খেয়ে ফেলবে যারা একবার বিবেকন্দ হয়ে পড়বে তাদের সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ রব আলিন কঠোরভাবে বিচারকদেরকে বলে দিয়েছেন কখনো তাদের সাক্ষী তোমরা গ্রহণ করিও না আর ওই সমস্ত লোকেরাই হচ্ছে ওই সমস্ত লোকেরাই হচ্ছে শরীয়তের সীমালঙ্গনকারী শুধু ও দর্শকবৃন্দ আল্লাহ নবী বলেছেন ও আল্লাহ কিছু কাজ হারাম করেছেন এই হারামের বেলায় তোমরা ইন্দেহা করো না হারামকে লঙ্ঘন করো না হারাম কাজগুলি থেকে অবশ্যই সাক্ষী দেওয়া মাল আত্মসাত করা তার মধ্যে উল্লেখ করতে পারি উদাহরণস্বরূপ সুদ খাওয়া এই সবগুলি হচ্ছে বিপর্যয়ের কারণ আল্লাহ রব্বুল আলমী বলছেন বলে দাও হে নবী আমার সব প্রকার চাহে যা প্রকাশ্য হোক চাহে যা গোপনীয় হোক সকল প্রকার গর্বিত কাজকে আল্লাহরুল আরমিন হারাম করে দিয়েছেন রসুল সাল্লি ওসাল্লাম তাই বিদায়জ্জের বাসনে চমৎকার বলেছেন ও এম ওখানে তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের উপরে হারাম উদাহরণ দিয়ে বলছেন এই জাহাজের পবিত্র মার যেরকম তোমাদের কাছে পবিত্র আরেকজন মুসলিমের সম্পদ আরেকজন মুসলিমের সম্মান আরেকজন মুসলিমের রক্ত তোমাদের জন্য অনুরূপ পবিত্র তোমরা কখনো সে হারাম কাজে লিপ্ত হবে না আজকে দেখা যাচ্ছে যে যারা অসহায় তাদের জমি জমা বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে একদল বেরিয়েছে সমাজে বিত্তবান যাদের হাত চতুর্দিকে আছে যারা একটা নির্দিষ্ট এরিয়া দখল করে সেখানের মানুষগুলিকে উৎখাত করে দিচ্ছে এদেরকে বলা হয় ভূমিদস্যু ভূমি ডাকাত তারা জবরদস্তি করে সেখানে নিরীহ মানুষকে ভিটে বাড়ি ছাড়া করে সবগুলি দখল করে নিচ্ছে অথচ রসুল সাল আলী সাল্লাম বলছেন কেউ যদি কারো পথি কদরা শিবরঋণ এক বিগত পরিমাণ জুলুম করে জমি আত্মসাপ করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব আলমিন কিয়ামতের দিনে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেবেন কি চমৎকার হুঁশিয়ারি যে আপনি এক বিগত পরিমাণ জমি কারো আত্মসাত করবেন তার জন্য সাত তবক জমিন কি আমাদের মাঠে ঝুলিয়ে দেওয়া হবে আপনি সেটা নিয়ে হাঁটুন তো দেখি লাখাই সতর্ক সাবধান থাকতে হবে শুধুও দর্শক বৃন্দ আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে এতিমদের মাল অসহায়দের মাল বেশি করে আমরা আত্মসাত করছি আল্লাহ বলছেন তারা যেন তাদের পেটের ভিতরে আগুন তোমরা অন্যায় ভাবে জবরদস্তি করে অন্যায় পন্থায় একে অন্যের মালকে আত্মসাত করিও না মিথ্যা সাক্ষী বানিয়ে বিচারকের কাছে গিয়ে জাল কাগজপত্র বানিয়ে দলিল দস্তাবেজ তৈরি করে অন্যায় ভাবে মাল আত্মসাত করিও না করে দিয়েছেন। আলমিনাবে রিবা সুদ আল্লাহর তিনি সুদকে হারাম করে দিয়েছেন দ্রব্য সবটাই আল্লাহ রবাহ আলমিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল বলছেন কল্লু মুসকিরিন হারাম সকল নিশাযুক্ত দ্রব্য হারাম অন্য হাদিস যার অধিক পান করলে নিসা করে হারাম তার কমটাও হারাম আজকে আমরা শুধু দর্শক বৃন্দ এরপর সুসলাল আলী সাল্লাম বলেছেন যে কিছু কিছু বিষয় যেগুলি নিষ্প্রয়োজন অবান্তর অহেতুক প্রস্তুত করা হতে তোমরা দূরে থাকো আল্লাহ রব্বুল্লাহ আলমিন সোর আল মায়দার একশো এক নম্বর বলছেন তোমরা এমন বিষয়ে সওয়াল করিও না যেগুলি জানলে যার উত্তর পেলে হয়তো তোমাদের খারাপ হবে এজন্যই রসুল্লাহ বলেছেন যে মানসাথরা মুসলিমা কেউ যদি কোনো মুসলিমের দোষ গোপন রাখে আল্লাহ রবাহ আলামিন ওই লোকের দোষ গোপন রেখে তাকে ক্ষমা করে দেবেন রসুল্লাহ জরুণী মা তারক তুকুম যে আমি কিছু বলি নাই সে বিষয়ে তোমরা খোঁটা করিও না দেখবেন একদম লুক এরকম কিছু আছে অবান্তর প্রশ্ন যার সাথে তার দৈনন্দিন এন প্রশ্ন করা সর্বুতভাবে শরীয়ত হারাম টিকার দিয়েছে শুধুও দর্শক বিন্দু আজকেরই দর্শ থেকে আমরা যা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা ফরস করেছেন তা আমাদেরকে পালন করতে হবে যা হারাম করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে যেগুলি ব্যাপারে শরীয়তে হদুদ শরীয়তে ফৌজদারি দণ্ডবিধি জারি করা হয়েছে সে সমস্ত অপরাধগুলি মারাত্মক কবিরাগুনা এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে সাথে সাথে আমরা যেন আল্লাহর হুকুম পালনের ব্যাপারে যত্নবান হই আমরা যেন সাথে সাথে কারো অন্যায় না করি না করি কারো মানহানি না করি কারো সম্পদার্থস্বাদ না করি কাহো ইজ্জত নষ্ট সে সমস্ত দোস্তুটি হতে আমরা মুক্ত থাকি তবেই হাদিসের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হবে সকলকে তৌহিক দান করুন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 কাল রাত এগারো টাইম আপ পুনঃ সকাল সাড়ে আট টাইম বাংলা বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রবলেম ও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 देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्